বাংলা মানবতা সমাধান আলোচনা আলহামদুলিল্লাহ এই আয়াতটিতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম কেমন করে আল্লা সুবাহ এই আয়াতের মাধ্যমে বহু বিশ্বের সন্ধান বহু বিশ্বের সৃষ্টির আমাদের সামনে তথ্য দিয়েছিলেন শুধু বৃন্দ আজ আমরা যে আয়াতটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই আয়াতটির আলোচনায় আপনাদেরকে নিয়ে আমরা যাব আর একটি জগতে সেই জগৎ আমাদের বর্তমান জগতের চাইতে বর্তমান এই পৃথিবীর চাইতে অনেক ব্যাপক অনেক বিশাল অনেক সম্প্রসারিত আর সেই জগৎই হচ্ছে মানব জাতির জন্য মুখ্যম জগৎ সেই জগৎ কোন জগৎ চূড়া আল ফতিহা এই যে বিজ্ঞানময় কোরআনের মুখবন্ধ সূরা মহাগ্রন্থ ভিতরে। কেমন করে সমগ্র ভাণ্ডারকে একটি ছোট্ট শিশির ভিতরে বদ্ধ করে মানব জাতির সামনে উপহার দিয়েছেন আশ্চর্য অলৌকিক ব্যাপার মা লিখিম যে রাব যে প্রভু সমগ্র বিশ্ব জগৎকে লালন পালন করেন বিশ্ব জগতের যাবতীয় সৃষ্টি যার মুখাপেক্ষী যে আল্লাহর সুবাহ একক শক্তির এক মহামহিমাময় কুদ্রত আল্লাহ যিনি তার শব্দে তার নামে তার জাত এবং তার সিফাতে তার সত্তা ও বৈশিষ্ট্যে যিনি একক কোনো কাজে কেউ এই জগৎ পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ কুফান তার সমকক্ষ হবে কেউ তার পাশে দাঁড়াবে কেউ এই শক্তি জগতে আর কেউ হতে পারে না এই বিশ্বাসের নাম আমরা একাধিকবার বলেছি তাও এই বিশ্বাসের উচ্চারণী হচ্ছে লা ইলাহা এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আস্থা অর্জনকারী সামনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে আমার এই পৃথিবীর জীবনের পর মৃত্যুর মধ্য দিয়ে যার পরিসমাপ্তি ঘটবে আমার অবস্থান হবে কোথায় আমি কি বালুময় মাটির সঙ্গে মিশে যাব। নাকি আমার জন্য আছে আরো কোন স্থান এক কঠিন প্রশ্ন বস্তুবাদী মানুষেরা মনে করে তাদের ধারণা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই আমার জীবন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মিশে যাব ধুলির সাথে সুতরাং পৃথিবীর ভোগ বিলাসী আত্মনিয়োগ করে যতটা সম্ভব নিজেকে উজাড় করে দিয়ে চলে যাও না মানুষের জীবনের অর্থ এটি নয় এই মহা ঘোষণা মানব জাতির জন্য এই নির্দেশনা ঘোষণা করেছে। মানব তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আবার তুমি মিশে যাবে মাটিতে এই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে মিনহা খালাক আবার তোমাদেরকে বের করব। এই মাটির ভিতর থেকে প্রশ্ন এসে যাচ্ছে মাটির ভিতর থেকে বের করে আমাদেরকে কোথায় কোন জগতে আমাদেরকে উত্থিত করা হবে মানব জাতির জন্য এক বিরাট বড় দিক নির্দেশনা সম্মানিত সুদীপৃন্দ অনেকেই আছেন যা তিনি আবিষ্কার করতে সক্ষম হননি তা তিনি অস্বীকার করে চলে গেছেন অনেকে আছেন অস্বীকার করেছেন পরকালীন জীবনকে তারা বলে গেছেন পরকাল বলে কিছু নেই পরকাল মানুষের চূড়ান্ত অবিষ্ট লক্ষ্য সুরা আলফা তেহার এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লা সুবাহ পরকালের সন্ধান দিয়েছেন পরকালকে চেনার জন্য পরকালে যাওয়ার জন্য পরকালে নিজের শান্তিময় আবাস তৈরি করার জন্য অনন্তকালের জীবনের সংগ্রহ করার জন্য এই মহাগ্রন্থ মানুষের সামনে সেই পরকালের পথ ঘাট প্রতিটি ধাপে ধাপে মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরেছে বলা যেতে পারে হয়তো আবিষ্কার মানুষ কখনো তার জ্ঞান তার বিজ্ঞান তার অনুসন্ধান তার অনুধাবন দিয়ে হয়তো কোনো একদিন মানুষ প্রমাণ করার চেষ্টা করবে হয়তো বা মানুষ সফল হবে হয়তোবা সফল হবে না কিন্তু কোরআন চিরন্তন বিজ্ঞান দিয়ে কোরআনের কথাকে যাচাই করার সুযোগ নেই বরং বিজ্ঞানের কথাকে কোরআনের আলোকে যাচাই করার এটাই হচ্ছে মোক্ষম উপায় আজকের বিজ্ঞান পরকালকে যদি খুঁজে না পায় তাই বলে পরকাল কখনো মিথ্যা হয়ে যাবে না এটা মোমেনের শুধু বিশ্বাস নয় এটা বিজ্ঞানময় কোরআনের আবিষ্কার আর এই বিজ্ঞানময় কোরআনে এই সংবাদ প্রদানকারী হচ্ছেন স্বয়ং সমগ্র বিশ্বের স্রষ্টা আল্লাহানুবাহান এই পরকাল তেয়ামত বিচার দিবস পুরস্কার প্রদানের দিন আদিন শব্দের এই বহু ব্যাপক অর্থ মুফাস তাদের শশ তাপস আলোচনা করে গেছেন তিনি মালিক একক ক্ষমতার অধিকারী রাবুল আলামিন তিনি হলেন মালিক সম্মানিত দর্শক শ্রোতা আদ্দিন এটি বলা হয়েছে অমুল জাজা যে সময়ে মানুষকে তার কর্মের পুরস্কার দেওয়া হবে অথবা যে সময়ে মানুষের তার কর্মের ফলাফল দেয়া হবে আদদিন যে সময়ে তার বিচার কার্য সংগঠিত হবে তাকে মূল্যায়ন করা হবে এই যে সংবাদগুলো একবার ভেবে দেখুন তো এতে মানুষের জীবনের মর্যাদা কতটা বাড়িয়েছে আজ বস্তুবাদী চিন্তাবিদরা যেখানে মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের ভ্রান্ত চিন্তার ফসল গুলোকে সুকৌশলে মানুষের মস্তিষ্ক ঢুকিয়ে দিয়ে এই মর্যাদাপূর্ণ মানব সন্তানকে আজ সাধারণ ভোগবাদী বস্তুবাদী এক মূল্যহীন প্রাণীতে পরিণত করছে তারা কি মানব জাতির বন্ধু তারা কি মানব জাতির কল্যাণ চায় তারা হয়তো কিছু কিছু আবিষ্কার মানুষের জন্য তৈরি করে মানুষের জীবনের দিয়েছে কিন্তু প্রকৃত বিশ্লেষণে দেখা যায় যে তারা মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমরা এ কথা নির্দিদায় নিঃসংকুচে চ্যালেঞ্জের ভাষায় বলতে পারি বস্তুবাদী আবিষ্কারকদের যে ভয়ঙ্কর অপতৎপরতা আজ বিশ্বে পরিদৃষ্ট মহাগ্রন্থ আল কোরআন যদি পৃথিবীর বুকে না আসতো মহামানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বিশ্ব মানবের জন্য যদি রহমতুল্লিল আলমিন হিসেবে প্রেরণ না করা হতো মানব জাতির জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে যদি তাদের সামনে যথাযথভাবে তুলে ধরা না হতো তাহলে আজ সমগ্র পৃথিবী এক ভয়ঙ্কর নরকে পরিণত হয়ে যেত আজ সমগ্র পৃথিবী এক অশান্ত ভূখণ্ডে পরিণত হতো মানব জাতির সামনে শুধুমাত্র একটি শব্দ উচ্চারিত হতো যার নাম শুধুমাত্র হতাশা শুধুমাত্র হতাশা শুধুমাত্র হতাশা আজ আলকুরান পৃথিবীর বুকে আছে আজ সত্য উচ্চারিত হচ্ছে মিথ্যা বিভ্রান্তিতে সাময়িক মানুষের চিন্তার জগতে বিশৃঙ্খলা তৈরি হলেও মানুষ ফিরে আসছে সত্যের দিকে একজন বস্তুবাদী মানুষ জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে তখন সে হতাশায় নিমজ্জিত হয় কেননা সামনে থাকে এক বিশাল অন্ধকার কিন্তু একজন বিশ্বাসী মানুষ যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে তখন তার ভিতরে জন্ম নেয় এক প্রচন্ড আশা মিলিত হওয়ার স্বপ্ন অনন্ত শান্তির ঠিকানা জান্নাত তার চোখের সামনে ভাসে এই জান্নাত কোথায় জান্নাতের বিপরীত অবিশ্বাসীদের জন্য যে কঠিনে যাওয়ার সেই পথ এই বিশাল সৃষ্টি জগতের কোন জায়গায় আমাদের সময় হলো ছোট্ট একটু বিরতি নেওয়ার স্বল্প বিরতির পরে আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব আশা করি ততক্ষণে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল मृत जीवर मंस और सोआर अवैध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 বা মসজিদ বানায় তাকি কি বৈধ হবে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায়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 এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহের সম্পদ নয় বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে আবার ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সময়ে মানুষকে তার কর্মের পুরস্কার দেওয়া হবে অথবা যে সময়ে মানুষের তার কর্মের ফলাফল দেওয়া হবে আদিন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 মিথ্যা অপপ্রচারকারীদের বিভ্রান্তিতে সাময়িক জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে তখন সে হতাশায় নিমজ্জিত হয় কেননা তার সামনে থাকে এক বিশাল অন্ধকার কিন্তু একজন বিশ্বাসী মানুষ যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে তখন তার ভিতরে জন্ম নেয় এক প্রচণ্ড আশা স্রষ্টার সঙ্গে মিলিত হওয়ার স্বপ্ন অনন্ত শান্তির ঠিকানা জান্নাত তার চোখের সামনে ভাসে এই জান্নাত কোথায় জান্নাতের বিপরীত অবিশ্বাসীদের জন্য যে কঠিন শাস্তির স্থান যাহার নাম কোথায় জন্নাত এবং জাহান্নামে যাওয়ার সেই পথ এই বিশাল সৃষ্টি জগতের কোন জায়গায় মহাগ্রন্থ আল কোরআন এই কঠিন প্রশ্নের জবাব ছোট্ট একটি আয়াতের ভিতরে মানুষের সামনে তুলে ধরেছেন মালিকি সেই আল্লাহ যিনি একক মালিক সর্বময় ক্ষমতার অধিকারী এই কেয়ামত দিবস পরকাল বিচার দিবস এবং সেই চান্নাত জাহান্নাম তথা পারলৌকিক জীবনের একক মালিক একজন বিশ্বাসী মানুষ বিনা বাক্যে বিনা প্রশ্নে সে তার পরকালকে বিশ্বাস করে কারণ এই পরকালকে বিশ্বাস করার পিছনে যথেষ্ট পরিমাণে যুক্তি এবং প্রমাণ বিদ্যমান জগতে মানুষে মানুষে পার্থক্য মানুষে মানুষে বৈষম্য মানুষে মানুষে বিবিধ আচরণ ধন সম্পদ বৃত্ত বৈভব রাজা প্রজা সব কিছু মিলিয়ে শাসিত সুশক, সকল শ্রেণির এই মানুষের যদি তার শেষ পরিণতি এবং বিচারের ব্যবস্থা না থাকে তাহলে পৃথিবী বিচরণকারী এই জমিনে বিচরণকারী এক শ্রেণী মানুষ তারা সুবিধা ভোগ করে চলে যাবে আরেক শ্রেণীর মানুষ নির্যাতিত হবে নিষ্পেষিত হবে এক শ্রেণীর মানুষ হবে জালেম আরেক শ্রেণীর মানুষ হয়ে যাবে মজলুম এক শ্রেণীর মানুষ হবে শোষক আরেক শ্রেণির মানুষ হবে শাসিত এবং সুষিত এই অভিচার সৃষ্টির কোন পর্বে কখনোই পরিলক্ষিত হয়নি সুতরাং এই পার্থক্যের পরিণতিতে তার পুরস্কার তার তিরস্কার অবশ্যই প্রাপ্য আর এই বিচারের ফাইসালিটি নির্ধারিত হয়েছে আল্লা সুবাহের সৌরাতুল ফাতেহার এই ঘোষণাটির মধ্য দিয়ে পরকাল যার শুরু মৃত্যুর মধ্য দিয়ে যখন সেই মানুষটি পরিপূর্ণ ইমান নিয়ে কবরে শুয়ে পড়ে এই কর তখন সন্ধান দেয় বিশ্ব মানবের সামনে এই রহস্যময় জগতে রহস্যকে উদঘাটন করে আর কোন গ্রন্থ কোন বিজ্ঞান মানুষের সামনে কবর দেশের কোন সংবাদ আজ পর্যন্ত দেখাতে পারেনি তারা দেখাতে পারেনি বলে কি কবরের কথা মিথ্যে না কারণ একটি মানুষ এই জগতের জীবনকাল শেষ করে যখন সে বিদায় নেয় তখন তার সামনে রয়ে যায় এক অনন্তকালের জীবন তাকে হাত বাড়িয়ে ডেকে নিয়ে যায় মৃত্যুর মধ্য দিয়ে তার সেই জীবনের সূচনা হয় একটি সুট্টো সুরার ভিতরে বহু জগতের সন্ধান বহু জগতের ভিতরে সৃষ্টি মানবকে তার বিবেক জাগ্রত করা সতর্ক বাণী। পরকাল জীবন সম্পর্কে তাকে অবহিতকরণ। পরকালের জীবনের প্রতিটি ধাপ পার হয়ে আমরা যে বিষয়গুলো বিশ্বনবী মোহাম্মদুর রস্লা সাল্লু আলিহাসাল্লামের পবিত্র হাদিস থেকে আল কোরআনের অন্যান্য সমূহ থেকে সেই হাসরের ময়দান এখানে মানুষকে সমবেত হতে হবে একদিন দাঁড়াতে হবে প্রভু আল্লাহরবুল আলমিনের সামনে জবাব দিতে হবে তার জীবনের প্রতিটি কর্মের সেই ময়দানের সন্ধান আমাদেরকে দিয়েছে মহা গ্রন্থ আলকর আল এই আবিষ্কার আজও বর্তমান বিজ্ঞানীদের কাছ থেকে আমরা পাইনি হয়তো কখনো বিজ্ঞান এই আবিষ্কারের পথেও এক ধাপ এগিয়ে বলবে না মানুষের কোন কর্ম বিফলে যেতে পারে না তবে মাঝে মাঝে কোরআনের এই বিষয়গুলোকে বর্তমানে বিভিন্ন আবিষ্কারের দৃষ্টিতে মূল্যায়ন করা চলে আমাদের এই যে মুখের ভাষা আমার এই যে এই যে কথা আজকে এই মাধ্যমে ছড়িয়ে পড়ছে সব জায়গায় কিন্তু বিজ্ঞান বলছে এগুলো ধ্বংস হবে না এগুলো সংরক্ষিত হচ্ছে এই বিশাল সৃষ্টি জগতের ক্যামেরায় মহান প্রভু আল্লাহ হচ্ছে না অবশ্যই সাবধান করেছেন তিনি জানেন তুমি গোপনে অথবা প্রকাশ্যে যা কিছু করছো তোমার যাবতীয় কর্ম রেকর্ড হচ্ছে এই সব কিছু একদিন তোমার হাতে তুলে ধরা হবে অবিশ্বাসীরা সেদিন আফসুস করে বলবে এ কেমন রেকর্ড যাতে একটি ক্ষুদ্র কণা পরিমাণ বিষয় ছুটে যায়নি সেই জগৎটির নাম হলো পরকাল আর এই পরকালের সন্ধান দিয়েছে সুরা আল ফাতেহার চার নম্বর আয়াতে মহাগ্রন্থ আল কোরআনের পরকাল আবিষ্কার আল কোরআনের এক বিশাল অবদান আমরা নিঃসন্দেহে প্রকাশ করতে পারি বলতে পারি একজন মানুষ যখন পরকাল সম্পর্কে সচেতন হয়ে ওঠে আমাকে পরকালে যেতে হবে আমাকে হিসাব দিতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বিশাল জগতের সন্ধান যখন তার সামনে আসে তখন তার ভিতরে স্বাভাবিকভাবেই প্রশ্ন হয় তাহলে আমার দায়িত্ব কি একজন মানুষের জীবনের যে রেসপন্সিবিলিটি এই যে সামাজিক দায়িত্বশীলতা এই যে সমাজ বিনির্মাণের যে শিক্ষা পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্রকে কেন্দ্র করে যে মানব সভ্যতা এই সভ্যতাকে সুদৃঢ়ভাবে দাঁড় করানোর ক্ষেত্রে মহাগ্রন্থ পরবর্তী নির্দেশনা আল্লাহ মানুষকে নত হয়ে যেন উচ্চারণ করতে বলেছেন সম্মানিত সুদীপৃন্দ মহাগ্রন্থ আল কোরআন এর চূড়া আল ফাতে হাতে প্রতিটি শব্দে চ্যালেঞ্জিং বিজ্ঞানময় নিদর্শন সেটি পরকাল সম্পর্কে অদৃশ্য জগৎ বহু বিশ্ব সম্পর্কে পরকাল বহু বিশ্ব সবকিছু মিলিয়ে আল্লা এই আয়াতগুলো বিজ্ঞানের জন্য এক শ্রেষ্ঠ নির্দেশনা আমরা আল্লাহর কাছে নত হব আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ আল্লা সুবাহ এজন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাপা কোরআন উপলব্ধি করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় আমরা এই পর্বকে এখানে শেষ করব আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে देख बुलुबुल माराम दरसे शुदुम्री बांगलुबुल मार आज रे एगारोटे और रगारोटाय भारत মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করে যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোন কথা এবং প্রচার করে এটাও এক ধরনের मानवतारे अदिकार आदेश श्रमन सुर नंबर तेईस चौबीस उल्लेख तुम्हार प्रभु निर्देश दें